আসসালামু আলাইকুম মরহামাত্মানিতা আলহামদুলিল্লাহ মসজিদুর রসুল সাল্লা আলাইসালামের সামনে বসে আপনাদের সামনে কথা বলছি এই আমরা সকলে জানি যে বস্তে মোম্মার তিনটি পবিত্র মসজিদের একটি মসজিদ যে তিনটি মসজিদের উদ্দেশ্যে সফর করা যায় ফজিরত লাভের জন্য বরকত লাভের জন্য সেই তিনটি মসজিদের একটি মসজিদ মসজিদের আমাদের দেশ থেকে যারা এই ভাই বোনেরা আমরা আসি অনেকেই মসজিদের নবীর আদাব সম্পর্কে আমরা অবগত হই এই জন্য মসজিদের এসে আবার অনেকে সেরেক বেদাত করে বসে থাকে আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো যে মসজিদে নববিধি আসার ক্ষেত্রে এখানে সাথে আমাদের আদব কি হবে এই বিষয়ে আমাদের জানা দরকার প্রথমত আমরা মদিনায় আসব কোন উদ্দেশ্যে এটি আমাদেরকে আগে এই আটিটা বিশুদ্ধ করতে হবে আমাদের দেশের অনেক ভাই বোনকে যদি জিজ্ঞাসা করি যে ভাই মদিনা যাচ্ছেন কেন বলে যে রাসুলসাল্লামকে সালাম দেওয়ার জন্য আল্লাহ তার নিয়তে এখনো বিশুদ্ধ হয়নি রাসুল্লাহামকে সালাম দেওয়ার জন্য মদিনা আসা লাগে বাংলাদেশ থেকে সালাম দিলেই আল্লাহাক সাথে সাথে সেটা পৌঁছিয়ে দেয় আল্লাহর ফেরস্তানিও যেটা দেখেছেন তারা পৌঁছিয়ে দেয় এখানে মদিনা আসার মূল উদ্দেশ্য মূল মক্সাদ হল মসজিদ নবীর যে আরত অর্থাৎ মসজিদে নববীকে আল্লাহাক একটি ফজিলতময় মসজিদ বানিয়ে দিয়েছে এই মসজিদ নবীর ফজিলত লাভ করার জন্য মদিনা আসতে হবে মদিনা আসার নিয়ত হবে যে আমি মসজিদ নববীর বরকত লাভ করবো মসজিদ নবীর ফজিলত লাভ করবো এই জন্য নবী সালাম কোন সহি হাতিছে নবী সাল কোন ফজিলত বর্ণনা করার নেই বরং ফজিলত বর্ণনা করেছে এই জন্য আমাদেরকে আসতে হবে মসজিদে নবীর উদ্দেশ্যে মসজিদে নবমীর উদ্দেশ্যে আসলে আলহামদুলিল্লাহ আমরা রাসুল সালাম দিব রাসুলশালামের বলে সালাম পেশ করব আরও কাজগুলো করব তো যেহেতু আমাদের মাকসাদ হল মসজিদ নবমী এজন্য এখানকার এক নম্বর আদাব হল সর্বপ্রথম এসে ডুবতে হবে মসজিদ নবমীকে মসজিদ নবমিতে এসে দুই একার দাহি তার মসজিদ চলা দাদাই করা যদি পরশ চলা দর হয় হয়ে যায় তাহলে পরশ চলা দাদাই করা অর্থাৎ প্রথম আমার টার্গেট মসজিদ নবমী মসজিদ নবমিতে ডুবো মসজিদ নবমিতে বেশি বেশি চলা দাদাই করব। এটা হলো মূল মাক্সাদ এর সাথে যখন আমরা মসজিদ নবমীতে আসবো মসজিদ নবীর একটা অংশ রয়েছে রাউদাত তখন এখানে দুই রাখা চলাত আদায় করতেন তো যেন বিচারেছিলাম এখানে চলা তাদায় কোনো প্রজিনত বর্ণনা করার তাহলে আমরা এখানে দুই চলা তালাই করবো একেবারে সংক্ষেপে এবং অন্যের অধিকারের দিকে আমাদের খেয়াল রাখতে হবে দেখা যায় আমরা দুই রেখাত আদায় করার জন্য সুযোগ পেলেন চার রেখাত ছয় আদায় করতেই আছি কিন্তু অন্য ভাইয়েরা কষ্ট হচ্ছে অপেক্ষা করতেছে সেইদিকে আমাদের কোন আর শুরু করে দিয়েছি ওখানে বসে বিষয়গুলো আমাদেরকে এটা মুসলিম নবাবের আদাব নবী সাল সালামের পাশেই এই রাউতা তো বেরিয়ে আসবে এখানে বসে যদি আমরা এই অন্যের অধিকারের ব্যাপারে মুসলিম ভাইয়ের অধিকারের প্রতি সচেতন না থাকি তো এটা তো মসজিদ নবাবীর সাথে বে আদবী হয়ে যায় এই জন্য এই আদায়গুলির প্রতি আমরা লক্ষ্য রাখলাম সংক্ষেপে দূরে একটা আদায় করে আমরা বের হয়েলাম বের পরে নবী সালামের কবরের সামনে গিয়ে আমরা সালাম পেশ করবা সালাম আলাইহমতল্লা সেখানে কোনো কোনো বাইকে দেখা যায় স্পর্শ করার জন্য চায় তারপরে টুপি নিয়ে সেখানে নবী কবরের ওয়ালের সাথে বসে গামছা গসাঘষি করে রুমাল গষাঘষি করে বিভিন্ন ধরনের কাজকর্ম করতে চায় এগুলো নবী সালামের কবরের পাশে বেআমি এবংী করলে আমাদের আল্লাহরাতে স্পষ্ট বলছেন আল্লাহ বলেন আমার রাসুলের সামনে যদি তোমাদের আওয়াজ উঁচু হয় এবং তোমরা আমার রাসুলকে একজন আরেকজনকে ডাকার মতো ডাকা ডাকি করো তাহলে আনত তোমাদের আমল নষ্ট হয়ে যাবে ও আন্তর্ টেরো পাবে না তাহলে নবিসুলের কবরের সামনে গিয়ে আদাবের সাথে নবিসুল সালামের উপরে সালাম তরুণ পেশ করতে হবে যে বিষয়ে খেয়াল রাখতে হবে সাথে আবু বকর অমরান ওমার কবর রয়েছে ওনাদেরকে সালাম দিতে হবে এরপরে বাকি কবরস্থান রয়েছে বাকি কবরস্থানে গিয়ে নবী সাল ইসলামকে নবীসালামের সাহাবিদেরকে তারা দুনিয়ার শ্রেষ্ঠ অলি যারা আউলিয়া উল্লাহ সেই সাহাবাইকার আমাদের কবর আমরা জিয়ারত করবো তথা আদাবের সাথে সেখানে গিয়ে আমরা মানি নেওয়ার পাথর নেওয়ার বালু নেওয়ার এইসব চেষ্টা করবো না কবর স্পষ্ট করার কবর ধরার সেখানে আমরা শুধু তাদের জন্য দোয়া করব। এবং তাদের মানহাজ তাদের আখলাখ যেন আমাদের জীবনে আসে সেই সাহবাহিক আমার মতে ইমান যেন আমাদের মধ্যে আসে সেটা আমরা চেষ্টা করবো এরপরে এই পাশে রয়েছে মাস্ট্রিদেবা মসজিদে কোবাই গিয়ে দুই রকম আদায় করবো রবি সুম্মা আল্লাহ মসজিদে ঘরে পবিত্রতা অর্জন করল তারপরে মসজিদে কোবাই আসল সুম্বাস দুই রকম চলা আদায় করলো কাহালিরে হুমরা তাহলে আল্লাহ সুবাল্লা তাকে উমরার স্তবাব দান এরপরে এ পাশে সুহাদায় অভুতদের অভুদের ময়দানে যে সকল সাহাবাই শাহাদতকরণ করেছিলেন হামজার আলী আল্লা তহ তাদের কবর রয়েছে আমরা তাদের কবরে গিয়ে তাদের জন্য দোয়া করব এগুলা হল মসজিদ নবমীর আদাব আর খেয়াল রাখতে হবে যে আমরা মসরিদন নবমীতে ঢুকে এখানে অনেক হল আলহামদুলিল্লাহ এলমি মাসলিস হালাকাতির দার্স হচ্ছে আমরা এখানে দার শোনার চেষ্টা করবো অর্থাৎ মদিনায় এসে শুধুমাত্র যেমন সৃজনভূমিতে চলাতালা করবো আর বের হয়ে যাব তা না এখান থেকে কিছু এলেম তাও নেওয়ার নিয়ে যাওয়ার চেষ্টা করবো আমরা মদিনা এসে অনেকে শুধু খেজুর নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। কেউ তাজমি নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় বিভিন্ন জিনিসপত্র নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় কিন্তু মদিনের ইম্য মদিনের আমল নেওয়ার জন্য ব্যস্ত থাকে কিনে আমরা সম্মানিত ভাই বোনেরা মদিনা এসে মদিনার অ্যালেম আমাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে এজন্য মৎসিদনবভূমির ভিতরে আমরা আগে বলছি যে মৎসিদনভূমি একটা পৃথিবীর সবচেয়ে বড় ইউনিভার্সিটি এটাই একটা ইসলামিক ইউনিভার্সিটি এখানে তাফসিল হাদিস বেদ হুসুল আকায় সব তাস হচ্ছে আলোচনা হচ্ছে ক্লাস হচ্ছে সুতরাং এখান থেকে কিছু এলেম বিশুদ্ধ এলেম আমাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে আর এটা হল দারুল ইমান এখানে ইমান অবশিষ্ট দেখ এখানে এসে আমার ইমানটাকে তাজা করে ইভানটাকে বিশুদ্ধ করে নিতে হবে এই এখানে এসে আমরা এই অ্যালমি আলোচনাগুলো শোনার জন্য আমরা চেষ্টা করবো আর এখানে আমরা অত্যন্ত আদাবের সাথে মদিনায় আমরা চলাফেরা করব অন্যের হক যাতে নষ্ট হয় আমার দ্বারা অন্যের কষ্ট না হয় এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো এই মদিনার আদাবগুলোর প্রতি আমরা সব ভাই খেয়াল করব আর আমাদের ইমান যেন মদিনার ইমানের মতো এবং সাহবাই কেরামের ইমানের হয় বিশত্ব ইমান হয় আমাদের আকিদা বিশত্ব হয় আমাদের আমল বিশক্ত হয় এই চেষ্টা আমাদেরকে করতে হবে আল্লাহ সবান আমাদের সবাইকে মসজিদে নবমীতে বারবার আসার এবং মসজিদে নবমীর আদা রক্ষা করার তৌফিক্ঞান করুন আমিন